আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি পৃথটিভির আজকের এই পর্বে আমরা আলোচনা করছিলাম প্রিয় দর্শক ইসলামী আইনের মূল নীতিগুলোর উপর এবং আজকের পর্বে আমরা আলিয়াক বিশাক সন্দেহ দ্বারা প্রত্যয় রহিত হবে না সেসব বৃহৎ মূলনীতিটির অধীনস্থ কিছু মূলনীতি সম্পর্কে বা নীতি সম্পর্কে আমরা আলোচনা করব আমরা এর আগে পর্বে যেখানে শেষ করেছি সেটি হচ্ছে লাফে মকাবলাতে যে প্রকাশ্য বা স্পষ্ট কথার বিপরীতে ইঙ্গিত বিবেচ্য হবে না ইঙ্গিত দলিল হিসাবে বিবেচ হবে না এই কথা বলার উদ্দেশ্য এবং তার ব্যাখ্যাটা আমরা পেশ করেছি আজকে আমরা তার কিছু উদাহরণ পেশ করব উদাহরণের মধ্যে আমরা বলবো যে একজন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে তার ঘরে আসা যাওয়ার অনুমতি দিয়ে থাকে হতে পারে তার কোনো আত্মীয় অথবা তার কোনো প্রতিনিধি যাকে সে অ্যাজেন্ট বা উকিল হিসাবে নিয়োগ করেছে তার অফিসে কিংবা বাসায় আসা যাওয়ার অনুমতি আছে সেক্ষেত্রে যেহেতু অনুমতি আছে তাহলে এই একটা কমন অনুমতি থেকে কমন পারমেশন থেকে সে ব্যক্তি কিন্তু যদি তার পানি খাওয়ার প্রয়োজন হয় পানি খেতে পারে যদি তার কোনো খাতা নেওয়ার প্রয়োজন হয় খাতা নিতে পারে কলম নেওয়ার প্রয়োজন হয় কলম নিতে পারে এগুলো একটা ওরফের বিষয় যদি এই বিষয়টা তার প্রচলিত থাকে যে হ্যাঁ বাসায় অথবা অফিসে আমরা অফিস ধরে নিলাম অফিসে আসা যাওয়ার অনুমতি আছে তাহলে অফিসের অন্য বস্তুগুলো ব্যবহার করার অনুমতি তার আছে এটা হচ্ছে এই যে মানে কমন অনুমতি থেকে প্রত্যেকটা জিনিসের যে অনুমতি সেটা একটা ইঙ্গিত তিনি কলম ব্যবহার করতে পারবেন তিনি অফিসের কম্পিউটার ব্যবহার করতে পারবেন তিনি অফিসের প্রিন্টার ব্যবহার করতে পারবেন তিনি অফিসের ফ্রিজ ব্যবহার করতে পারবেন ইত্যাদি এ বিষয়গুলো তাহলে যদি তিনি এগুলো ব্যবহার করতে গিয়ে যেমন একটা গ্লাস তার হাত থেকে পড়ে ভেঙে গেল অথবা একটা কম্পিউটারের কোনো একটা হার্ডওয়্যার তার কারণে নষ্ট হলো হাত থেকে পড়ে বা তার ইচ্ছাবিরুদ্ধি ইত্যাদি তাহলে ক্ষেত্রে তিনি কি কোনো ক্ষতিপূরণ দেবেন না দেবেন না কারণ তিনি অনুমতিপ্রাপ্ত একজন ব্যক্তি যাকে অনুমতি দেওয়া হয়েছে জিনিসগুলো ব্যবহার করার জন্য ফলে অনুমতি প্রাপ্ত লোক যদি ব্যবহার করে তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে না একজন লোককে আমি বললাম যে এক গ্লাস পানি নিন আপনি পান করুন কিন্তু পান করতে গিয়ে গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেলে তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে না তাহলে এটা হচ্ছে যে অফিসের সব কিছু ব্যবহার করার জন্য যে অনুমতি এটা হচ্ছে একটা ইঙ্গিত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা পার্টিকুলার জিনিসের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ইঙ্গিত কিন্তু যদি বলা হয় যে আপনি ঠিক আছে ঘরে যাবেন কিন্তু কম্পিউটার ব্যবহার করতে পারবেন না অথবা আপনি আমার জন্য যে কাপটা আছে সুন্দর একটা কাপ এটা ব্যবহার করতে পারবেন না তাহলে সেই কাপটা যদি তিনি ব্যবহার করেন খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য হোক এবং হাত থেকে উপরে যায় তাহলে তিনি ক্ষতিপূরণ দেবেন তাকে বলা হয়েছে আপনি অফিসের কম্পিউটার এতে হাত না এবং ব্যবহার করবেন না তাহলে তিনি যদি কম্পিউটার ব্যবহার করতে গিয়ে সেখানে কোনো কিছু ফর্মেট করে ফেলেন অথবা কোনো কিছু নষ্ট করে ফেলেন অথবা তার হাত থেকে পড়ে মাউজটা ভেঙে গেল ইত্যাদি এমন কিছু ঘটে তাহলে তাকে ক্ষতিপূরণটা দিতে হবে যেহেতু তিনি অনুমতি প্রাপ্ত না হয়ে একটা জিনিস ধরেছেন ফলে ওই জিনিসটা নষ্ট করেছেন তিনি মূল মালিকের ইচ্ছার বিরুদ্ধে ফলে অবশ্যই মূল মালিককে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এটা হচ্ছে একটা উদাহরণ দ্বিতীয় আরেকটা উদাহরণ আমরা বলবো। যে যদি একজন ব্যক্তি যার কাছে আমানাতের বিধান এখন একজন ব্যক্তি যেহেতু একটা প্রেশ মেটাল তার কাছে রাখা হয়েছে আমানাত হিসেবে অর্থাৎ তিনি যদি সফরে যান স্বাভাবিক এই তাকে বলে দেওয়া আছে আপনি সংরক্ষণ করবেন তিনি সফরেও নেবেন সেটা এই যে একটা অনুমতি এটা কনোটেসন এটা একটা দলালা এটা একটা ইঙ্গেজ আগের কমন পারমিশন থেকে এটা বোঝা গেল যে তিনি অনুমতিপ্রাপ্ত এই আমানা নিয়ে তিনি সফর করতে পারবেন অথবা যেখানে ইচ্ছা যাবেন শর্ত হচ্ছে তিনি আমানাটাকে হেফাজত করবেন প্রোটেক্ট করবেন এবং আমানাটাকে নষ্ট করবেন না মানে এই অবস্থায় তিনি সফর করলে কোনো অসুবিধা নেই এবং সফর করা অবস্থায় আমানা যদি হারিয়ে যায় তার প্রোটেকশানের মধ্যে রাখার যতগুলো পন্থা আছে বৈধ পন্থা যেটা অবলম্বন করার পরে তাহলে এই আমানাত হারিয়ে গেলে তাকে আমানাত ফেরত দিতে হবে না কারণ আমানাতের ব্যাপারে নিয়ম হচ্ছে যে আমানাত যদি ঠিক মতো সংরক্ষণ করা হয় কোনো ধরনের ভুল ত্রুটি করা না হয় তাহলে যার কাছে আমানাত রাখা হলো তাকে আমানাত ফেরত দিতে হবে না কারণ এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নষ্ট হয়েছে আর যদি এমন হয় যে এই আমানাতদার বা যার কাছে আমানত রাখা হয়েছে ব্যক্তিকে বলা হলো যে আপনার কাছে যে প্রেশার মেটালটা আমি রাখলাম বা দামি স্বর্ণ বা অন্য কিছু আমি রাখলাম এটা নিয়ে আপনি কখনো সফরে যাবেন না আপনি আপনার বাড়িতে রাখেন সেটা যাই হোক হোক কিন্তু বাড়িতে আপনি সেভ করে রাখেন যাতে করে হেফাজতের সাথে রাখেন এই কিন্তু যদি তিনি এই ব্যক্তি এই নির্দেশটাকে এটা তো তাশ্রী স্পষ্ট বক্তব্য আগের সেই পারমিশনের ইঙ্গিতের উপর ভিত্তি করে তিনি নিয়ে গেলেন এবং প্রকাশ্য বক্তব্যকে কোনো আমলে নিলেন না এবং যদি আমান একটা হারিয়ে যায় তখন তার ক্ষতিপূরণ তাকে দিতে হবে কারণ হচ্ছে তিনি অনুমতিপ্রাপ্ত ছিলেন না তাহলে এখানে আমরা দেখলাম যেখানে আসলে মূল যে বক্তব্যটাকে অনুসরণ করতে হবে যেটা থেকে মেনে চলতে হবে সেটা স্পষ্ট বক্তব্য তা স্রেহ যেটা কারণ এটাই হচ্ছে ইয় আগের যে কমন পারমিশনটা ছিল সেটা হচ্ছে এখানে দুর্বল এখানে সবল হচ্ছে স্পষ্ট বক্তব্য কারণ তিনি বলেছেন আমি না তো আপনার কাছে রেখেছি আপনি ঠিক আছে কিন্তু এটা নিয়ে কোথাও বের হবেন না তাহলে এটা নিয়ে কোথাও বের হবেন না এটা এত স্পষ্ট বক্তব্য যে আগের কনটেশন থেকে অথবা ইঙ্গিত থেকে যেটা বোঝা যায় সেটা কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না কারণ ওই কনোটেশনটা এখন হয়ে গেছে সন্দেহ আর যে তার স্পষ্ট বক্তব্যটা হয়ে গেছে ইয়াকিন তাহলে আলী ইয়াকিন রায়াজুলু বিশ্বাক্ষ অতএব সেই তারই ধারাবাহিকতা এই কায়দাটা আমাদের আবার মনে রাখতে হবে না কারণ সেটা দুর্বল স্পষ্ট বক্তব্যটা হচ্ছে এবং সবল আরেকটা উদাহরণ আমরা এখানে নিতে পারি যে আলবুত সদ্দাক আলাইহ যাকে সদকা দেওয়া হয় সদকা দেওয়ার পরে তিনি যদি চুপ করে থাকেন তাহলে বোঝা যাবে যে তিনি সাদ গ্রহণ করলেন তিনি সাদ গ্রহণ করলেন আর যদি তিনি বলেন যে না আমি গ্রহণ করলাম না তাহলে কিন্তু ভিন্ন মশালা তাহলে এখানে চুপ করে থাকা মাধ্যমে একটা কনোটেশন পাওয়া যায় যে তিনি কবুল করেছেন এবং এই কবুল করার কারণে তিনি মালিক হয়ে যাবেন তিনি কবুল করার কারণে মালিক হয়ে যাবেন কিন্তু তিনি যদি স্পষ্ট করে বলেন যে না আমি কবুল করলাম না তাহলে কিন্তু এই সাদা কার মালিক হবেন না এবং ক্ষেত্রে তার এই স্পষ্ট বক্তব্যটাই গ্রহণযোগ্য হবে এবং এই সাদাকাটা মালিক তিনি হবেন না দর্শক আমরা আরেকটাও উদাহরণ দেব সেটি হচ্ছে যেমন কোন পিতা যদি তার কন্যাকে বিবাহ দিয়ে দেন এবং সেক্ষেত্রে কন্যার যে স্বামী তার কাছ থেকে মহাত্ম গ্রহণ করলেন এবং কন্যা চুপ থাকল স্বাভাবিকভাবে তার এই চুপ থাকাটা প্রমাণ করে যে তিনি রাজি অর্থাৎ তিনি কবুল করলেন এবং এই চুপ থাকার কারণে মানে কিছুই না বলার কারণে বাবার এই মোহরটা গ্রহণ করা ঠিক হলো এবং স্বামী তার জিম্মা মুক্ত হয়ে গেলেন দায়ে মুক্ত হয়ে গেলেন মহর দেওয়ার যে দায়টা তার উপর ছিল সেটি থেকে তিনি মুক্ত হয়ে গেলেন কিন্তু যদি এমন হয় স্ত্রী মানে অর্থাৎ বাবার কন্যা তাকে বলল যে না বাবা আমি তো রাজি নই স্পষ্ট বক্তব্য দিয়ে দিল তারপরেও যদি বাবা সেই গ্রহণ করেন তাহলে এই গ্রহণটা গ্রহণ বলে বিবেচিত হবে না কন্যার পক্ষ থেকে এবং স্বামীর যে দায় ছিল মোহর দেওয়ার সে দায় থেকে স্বামী মুক্ত হবেন না কোনো কারণে এ অবস্থায় যদি কন্যার বাবার কাছে সেই সম্পদটা নষ্ট হয়ে যায় তাহলে স্বামীর দিম্মা কিন্তু থেকে যাবে অর্থাৎ তার উপর সেই মোহরের ঋণটা থেকে যাবে যতদিন না সে ঋণ পরিশোধ করেন বাবার কাছে দেওয়ার কারণেও সেটা শুধু হবে না বরং কন্যার কাছে সেটা পৌঁছাতে হবে কারণটা এর কারণ হচ্ছে কন্যা স্পষ্ট করে বলেছেন না সেটা বাবার কাছে দেয়া যাবে না সেটা তার কাছেই দিতে হবে আর প্রথম অবস্থায় যদি এটা না বলে থাকেন কন্যা তাহলে তার দলালাত থেকে তার কনোটেশান থেকে এটা হবে এটা গ্রহণ হবে কোনো অসুবিধা নেই তাহলে প্রিয় দর্শক আমরা এই যে উদাহরণগুলো থেকে ক্লিয়ার কাট বুঝলাম যে স্পষ্ট বক্তব্য আসার আগ পর্যন্ত বা থেকে করা যাবে নিষেধ করছে না কিন্তু যখন স্পষ্ট বক্তব্য বক্তব্যের সাথে হবে হবে। তখন যে কোনো একটাকে আমাদের এখতিয়ার করতে হবে আমরা এখতিয়ার করব এই বিষয়টাকে অবিষম্ভাবে বিষয়টাকে যে বিষয় আমাদের প্রত্যয় আছে যেটা বেশি শক্তিশালী এবং যেটা অপেক্ষাকৃত দুর্বল সেটাকে বাদ দিতে হবে আর যদি এমন হয় যে স্পষ্ট বক্তব্য এবং কনোটেশান কিংবা ইঙ্গিত দুটোই কিন্তু একমুখী তাহলে তো কোনো অসুবিধাই নেই তখন আরও শক্তিশালী হল যে প্রথমে এটা ছিল একটা সাধারণ পারমিশন তারপরে মেয়ে আবার স্পষ্ট করে উল্লেখ করলো যে ঠিক আছে আমার বাবা আমার পক্ষ থেকে আমার মহর্য গ্রহণ করবে তখন তা বা প্রকাশ্য বক্তব্য সেটা ইঙ্গিতের জন্য আরও মো আকেদ হয়ে গেলো সমর্থক হয়ে গেল, সহায়ক হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু কোনো কন্ট্রাডিকশান নাই অতএব মাসালাটাকে সেক্ষেত্রে আমরা বলব যে হ্যাঁ বাবা নিয়েছেন ঠিক হয়ে গেল স্বামীও দায়মুক্ত হবে তাহলে আমার মনে হয় প্রিয় দর্শক আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যে যখন উভয়টা একটা আরেকটা মোকাবেলায় চলে আসে বিপরীতে চলে আসে তখনই কোনটাকে প্রাধান্য দেবেন কোনটাকে প্রায়োরিটি দিবেন সেই প্রশ্নটা চলে আসে আসলে আল ইয়াকিন উল্লাজুল বিশ্বাক সন্দেহ দ্বারা ইয়াকিন দরিভূত হবে না এটাও একটা পার্ট অফ প্রায়োরিটি ম্যানেজমেন্ট আপনার কাছে একটা আছে ইয়াকিন আর একটা আছে শখ আপনি প্রায়োরিটি দিবেন কে এবং শাক এটাকে তাড়িয়ে দিবেন এটাকে রহিত করবেন বাতিল করে দেবেন অধীনস্থান দর্শক আমাদের সময় হয়ে গেল একটা বিরতির আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি বিরতির পরে সে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 सकाल साढ़े क्या माधम যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসুফ कथाजेर इतिब क्रम विकास আজ রাত দর্শক আমরা বিরতির পর আবার ফিরে এলাম আমাদের আলোচনার পর্বে আমরা আলোচনা করছিলাম একটি কায়দার উপরে একটি নীতির উপরে সেটি হচ্ছে লায়নসাব আমি এটা বুঝতে পারলাম এটা বলা যাবে না অর্থাৎ চুপ থাকা কোনো ব্যক্তির উপর কোনো কথা প্রয়োগ করা যাবে না চাপিয়ে দেওয়া যাবে না এটাই হচ্ছে কথা লাইন ইলাসাকে চুপ থাকা ব্যক্তির উপর কোনো কথা চাপিয়ে দেওয়া যাবে না যে তিনি ওটা বলেছেন বা এটা তার বক্তব্য ফলে সে বক্তব্যের আলোকে সেরিয়ার যে বিধান প্রযোজ্য হতে পারে সেটা আসলে হবে না কারণ তার কাছে এই বক্তব্যটা চাপিয়ে দেওয়াটাই ঠিক নয় ফলে এখানে এই কায়দার দুটো অংশ আমরা দেখলাম লায়ুন সাবু অর্থাৎ সম্পর্কিত করা হবে না যেটাকে আমরা বলছি চাপিয়ে দেওয়া হবে না ইলা কেতিন কোন চুপ থাকা ব্যক্তির উপর কাউলোন কোন বক্তব্য দ্বিতীয় অংশে বলা হচ্ছে ওয়ালা কিন্না যদি বর্ণনার যদি কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে চুপ থাকাটা বায়ান হয়ে যাবে বর্ণনা হয়ে যাবে ডিসক্রিপশন বলে গণ্য হবে তার মানে হচ্ছে যখন একজন ব্যক্তিকে কিছু জিজ্ঞেস করা হয় তার অনুমতি আছে কি জিজ্ঞেস করা হয় যদি তিনি চুপ থাকেন এখানে চুপ থাকাটাকে বয়ান হিসাবে গণ্য করা হবে তাহলে অনুমতি আছে বলে গণ্য হবে নতুবা তিনি বলবেন যে না তাহলে এই ধরনের যে একটা পরিস্থিতি আসে অর্থাৎ যখন চুপ থাকার কোনো সুযোগ নেই হয় বলবেন না অথবা হা না যদি না বলেন তাহলে চুপ থাকাটা এখানে হাঁ হয়ে যাবে এটাই হচ্ছে দ্বিতীয় অংশের অর্থ যে যখন বর্ণনার প্রয়োজন অত্যন্ত বেশি বর্ণনা এখানে করতেই হবে হাঁ অথবা না তাকে বলতেই হবে সে অবস্থায় তিনি যদি চুপ থাকেন তাহলে এই চুপ থাকাটা তা হাঁ বলার ডেসক্রিপশান হিসাবে গণ্য হবে প্রিয় দর্শক দুটো বিষয়েরই আমরা এক্সাম্পল নেব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন কোন ক্ষেত্রে চুপ থাকা ব্যক্তির উপর কোনো বক্তব্য আরোপ করা যাবে না এবং কোন কোন ক্ষেত্রে চুপ থাকলে সেটা বক্তব্য হিসাবে ধরে নেওয়া হবে দর্শক এক নম্বর উদাহরণ হচ্ছে অ্যাথাইয়েব যেমন ওই মহিলা যারা একবার বিবাহ হয়েছে চাই তিনি তালাক প্রাপ্তা অথবা তিনি বেধবা যাই হন না কেন সেক্ষেত্রে তার পুনরায় তাকে বিবাহ দেওয়ার জন্য তার অনুমতি প্রয়োজন এই অনুমতির ক্ষেত্রে নেয়ার ক্ষেত্রে তিনি যদি চুপ থাকেন তাহলে কিন্তু এই চুপ থাকাটাকে তার কাউল তার রেজা তার অনুমতি বলে গণ্য হবে না কারণ এখানে শেরিয়ত বলেছে সে স্পষ্টভাবে বলবে যেখানে স্পষ্টভাবে বলার কথা স্পষ্ট কথা না বলা পর্যন্ত তার চুপ থাকাকে স্পষ্ট করা যাবে না। পূর্বে বিবাহিতা ব্যক্তি কারণে অথবা থাকা যাওয়ার কারণে যদি সে এখন স্বামীহীন অবস্থায় থাকেন আবার বিবাহ করতে চান তাহলে ওয়ালি তাকে বিবাহ দিতে চাইলে অবশ্যই তার প্রকাশ্য অনুমতি স্পষ্ট অনুমতি বক্তব্যের মাধ্যমে অনুমতি লাগবে অন্যথায় তার চুপ থাকাকে এখানে অনুমতি গণ্য করা হবে না তিনি চুপ থাকার কারণে তিনি এরকম কিছু করা যাবে না। দ্বিতীয় উদাহরণ হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির কোনো কিছু তার বিক্রি উপস্থিত এবং যে ব্যক্তি মাল সম্পদের মালিক তিনি চুপ থাকলেন তাহলে এই বেচা কেনাটা শুদ্ধ হবে না মালিকের অনুমতি ছাড়া বেচা কেনাটা শুদ্ধ হবে না কারণ মালিক এখানে চুপ থেকেছেন ফলে সেই ব্যক্তিকে মালিকের পক্ষ থেকে অ্যাজেন্ট বা ওকিল বলে সাব্যস্ত করার কোনো সুযোগ নাই কারণ এখানেও মালিক তাকে স্পষ্ট বক্তব্যের মাধ্যমে ওকিল বা অ্যাজেন্ট নিয়োগ করার কথা ছিল সেটা করা হয়নি ফলে এই ব্যক্তি ফুজুলি ব্যক্তি হিসাবে অতিরিক্ত একজন ব্যক্তি হিসাবে অতিরিক্ত কাজ হিসাবে যে কাজটা করেছেন সেরিয়াতে সে কাজের বৈধতা পাবে না ঠিক তেমনি আরেকটা উদাহরণ যে কোনো ব্যক্তি আরেক ব্যক্তির ফ্ল্যাটে যেমন উঠে গেল যেই ফ্ল্যাটটা আসলে এখনো কমপ্লিটলি রেডি করা হয়নি ভাড়া দেওয়ার জন্য কিন্তু সে উঠে গেল উঠে এসে থাকতে শুরু করলো মাসে শেষে সে বলল যে আপনাকে আমি ভাড়া দেব এবং ফ্ল্যাটের যিনি মালিক তিনি চুপ থাকলেন তার এই চুপ থাকার মাধ্যমে ওই ব্যক্তিকে রেন্ট দেওয়াটা সাব্যস্ত হবে না কারণ এখানে এই ফ্ল্যাটের মালিকের উচিত ছিল স্পষ্ট করা যে হ্যাঁ আমি আপনার কাছে রেন্ট দিয়েছি আপনার কাছে ভাড়া দিয়েছি যদি এই কথাটা তিনি স্পষ্ট না করেন তাহলে আশেপাশে যারা সালিছে বসবেন বা বিষয়টাকে তারা একটা সমাধান করার চেষ্টা করবেন তারা কেউ তার চুপ থাকাটাকে বক্তব্য হিসাবে ধরে নিয়ে এই ফ্ল্যাটের মালিকের উপর যে তিনি চুপ যেহেতু থেকেছেন অতএব তিনি সেটাকে কবুল করেছেন বলে ধরে না হবে এটা চাপিয়ে দেওয়া যাবে না বিশেষ করে তার আরেকটা আলামত আছে যে ফ্ল্যাটটা আসলে ভাড়ার উপযুক্ত নয় তাহলে বুঝতে হবে যিনি সেখানে উঠেছেন তিনি জোর করে উঠেছেন এবং তিনি শরিয়াতকে লঙ্ঘন করেছেন এই বিষয়টাকে এভাবে বুঝতে হবে প্রিয় দর্শক আমরা আরেকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির কোনো সম্পদ নষ্ট করে ফেলেন এবং যিনি দেখছেন তিনি চুপ থাকলেন এই চুপ থাকার কারণে নষ্ট করে ফেলার অনুমতি কিন্তু এখানে হলো না এবং ওই ব্যক্তি দাবি করতে পারবেন না যে আমি তো ওনার সামনে নষ্ট করেছি উনি চুপ ছিলেন অতএব উনি রাজি ছিলেন বলেই আমরা ধরে নেব এখানে সেরিয়ার মূলনীতি সেটা বলে না সেরিয়ার মূলনীতি হচ্ছে হয়তো তিনি ভীতন্ত্র বা অন্য কোনো কারণ আছে তার চুপ থাকার কোনো মাসলাহাত তার ছিল কিন্তু এই চুপ থাকাটা সম্পত্তি ধ্বংসের অনুমতির কোনো প্রমাণ নয় ফলে যিনি এই সম্পদটা নষ্ট করেছেন তাকে তার ক্ষতিপূরণ দিতে হবে যদি এই ব্যক্তি অনুমতি দিতেন তাহলে ক্ষতিপূরণ তাকে দিতে হতো না কিন্তু যেহেতু তিনি চুপ ছিলেন এবং চুপ থাকা ব্যক্তির উপর কোনো কিছু বা কোনো বক্তব্যকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না ফলে এই ব্যক্তিকে যিনি সম্পত্তির মালিক ছিলেন নষ্টকারী ব্যক্তি এ দাবি করতে পারবে না যে তার চুপ থাকা তার বক্তব্য সমান সুতরাং এই অবস্থায় তার চুপ থাকা যেহেতু কোনো বক্তব্য নয় তার অনুমতি ছিল না বলেই ধর্তব্য হবে তার স্পষ্ট বক্তব্য না থাকার কারণে ফলে যিনি নষ্ট করেছেন তাকে ক্ষতিপূরণ দিতে হবে এখন এই যে কায়দার দ্বিতীয় অংশ যখন চুপ থাকাটা আসলে যায় না তাকে হয় কিছু বলতেই হবে হাঁ অথবা না এরকম একটা প্রয়োজনের সময় চুপ থাকাটাকে একটা ডেসক্রিপশন বা বর্ণনা হিসাবে ধরে নেওয়া হবে এবং সেই ধরে নেওয়াটা পজিটিভ অর্থেই নেওয়া হবে অর্থাৎ হাঁ বলেছেন সেটা ধরে নেওয়া হবে তার কিছু উদাহরণ আছে প্রিয়দর্শক যেমন আল বিক্রাল বা আলেগা বিক্রাল বা আলেগা অর্থাৎ সে কুমারী বালেগা নারী যাকে তার বাবা বিবাহের আগে সে অনুমতি চাইলেন কিন্তু তিনি চুপ থাকলেন তখন তার এই চুপ থাকাটা অনুমতি বলে গণ্য হবে কারণ এই সময়ে তার চুপ থাকাটা শরীর অনুমতি আছে এবং যেভাবে আমরা বুক হাদিসের মধ্যে পাই ইদনুহা সৈমাতুহা যে তার অনুমতি হচ্ছে তার চুপ থাকাটা তার চুপ থাকলেই অনুমতি আছে বলে ধরা হবে ফলে এক্ষেত্রে আসল যেমন ফাইয়েবের মতো এটা নয় যে ক্ষেত্রে স্পষ্ট বক্তব্যের মাধ্যমে অনুমতি প্রকাশ করতে হবে সেটা যেহেতু বেকরাল আল বালেগার ক্ষেত্রে অর্থাৎ বালেক কুমারী নারীর ক্ষেত্রে সেটা জরুরি নয় অতএব ক্ষেত্রে আমরা বলবো যে এখানে চুপ থাকলেই যথেষ্ট চুপ থাকাটাই এখানে তার কথার প্রমাণ বা বর্ণনার প্রমাণ বহন করবে কারণ দ্বিতীয় অংশটা হাজাতে বায়ানে তো সুতরাং আল বিখরাল বালেগার ক্ষেত্রে এটা হচ্ছে বিধান যে তাকে যখন জিজ্ঞেস করা হবে তুমি রাজি আছো কিনা তখন সে চুপ থাকলে সেটা তার অনুমতি বলে গণ্য হবে আমরা আরেকটা উদাহরণ দেব এখানে যদি বাবা তার কন্যা মাহারটা বা মহরানাটা তার স্বামীর কাছ থেকে গ্রহণ করেন এবং সেই সময় কন্যা চুপ থাকে তাহলে এটাও তার পক্ষ থেকে কবুল বলে গণ্য হবে কারণ এই সময় তার হয়তো না বলা উচিত ছিল তাহলে বোঝা যেত যে তার মত নেই কিন্তু এখন যেহেতু তিনি না বলেননি এই প্রয়োজনের সময় গ্রহণ করলে তার সেটা অনুমতি বলে গণ্য হবে ঠিক একইভাবে যখন কারোর কাছে কিছু সাদকা দেওয়া হয় তখন তিনি চুপ থাকেন তখন সে সাদকার মালিক তিনি হয়ে যাবেন কারণ চুপ থাকার কারণে বোঝা গেল যিনি সদকাটা কবুল করেছেন কারণ সাদকা কবুল করার জন্য স্পষ্ট করে বলাটা জরুরি নয় যে হ্যাঁ আমি কবুল করলাম যেটা বেচা কেনার মধ্যে হয়ে থাকে সাদকা কারোর কাছে দিলে তিনি যদি সেটা গ্রহণ করেন মুখে স্পষ্ট উল্লেখ নাও করেন তবুও সেটা তার চুপ থাকাটাই কবুল করা হলো ঠিক তেমনিভাবে যখন কোন ব্যক্তিকে ওয়াকিল করা হলো এজেন্ট করা হলো তখন তিনি যদি এই প্রতিনিধি হওয়ার বিষয়টাকে গ্রহণ করে চুপ থাকেন অর্থাৎ তিনি স্পষ্ট না বলেন যে হ্যাঁ আমি কবুল করলাম না বললেও তার এই ওয়াকালাতটা শুদ্ধ হবে কারণ এই সময়ও এটা জরুরি নয় যে তাকে স্পষ্ট করে বলতে হবে তাহলে এ হচ্ছে দ্বিতীয় অংশের কিছু উদাহরণ দর্শক আমরা এবারে আরেকটি ছোট্ট নীতির উপর আলোচনা করব সেটা হচ্ছে লাইব্রতা বিত্তাওয়াহুম লোম লাইব্রতা মানে বিপচ্য হবে না বিবেচিত হবে না গণ্য হবে না আর আত্মাওয়াম থেকে এসছে ওহাম মানে কল্পনা ওয়াহাম মানে হচ্ছে যখন মানুষের কাছে কিছু এহতেমালাত থাকে যে এটা হতে পারে ওটা হতে পারে ওটা হতে পারে সবচেয়ে দুর্বল যে এহতেমাল সেটা হচ্ছে ওয়াহাম যেটা আসলে হওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ যেটা কোনো দলিল নির্ভর কথা নয় যেটা কোন একদম দুর্বল একটা সম্ভাবনা একটা খাপের একটা মনের কল্পনা ইত্যাদি এই টাইপের মনে হলো এরকম আর কি যেমন আপনি এক জায়গায় গেলেন মনে হলো এদিকে কেবলা দলিল কি কোনো প্রমাণ কি আপনি পেয়েছেন সূর্যের সাথে আপনি চিন্তাভাবনা করেছেন কম্পাস দিয়ে দেখেছেন অথবা লোকালয়ের লোকদেরকে জিজ্ঞেস করেছেন না কিছুই না আপনার মনে হল এটা হচ্ছে ওয়াহাম এটা হচ্ছে ওয়াহাম তাহলে মূলনীতিটা হলো লাইব্রতা ওয়াহুম যে এই ধরনের ওয়াহাম বা মনের খাঁতার বা কল্পনা এগুলো শরীয়তে বিবেচ্য হবে না এবং এগুলোর উপর ভিত্তি করে সেরিয়াতের কোনো রুলিংস দেয়া যাবে না খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে সেরিয়ার রুলিংস যদি কেউ পেতে চান দিতে চান তাকে দলিল নির্ভর হতে হবে তাকে নির্ভর হতে হবে এই জন্যই এই কায়দাটা দর্শক আমরা কথা বলব বিশেষ করে এর কিছু উদাহরণ রয়েছে আমাদের আজকের পর্বের সময় প্রায় শেষের দিকে চলে এসছে এই জন্য আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আপনাদের আমাদের সবার ভালো করুন هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजिश टा पाठ मेल कर रेट पिस डटी मानव घटना जीतनाद करके राजमान मेरे कुरान सन्ना जो मेरे ना आल्ला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 काल आठट पुन सम्प्रचार सकाल साढ़े छटा बांगलेशे डिस बांगल्ए